সুর আল আরফ বিসমিল্লাহ রহমান রহিম পরম দয়াময় নিরতিশয় মেহরবান আল্লাহ রে আলিফুল্লা সলিফুল্লা সাদ তোমার প্রতি নাজিল করা হইয়াছে অতএব হে মুহাম্মদ তোমার হৃদয়ে ইহার জন্য যেন কোনরূপ কুণ্ঠা না জাগে ইহা নাজিল করার উদ্দেশ্য এই যে ইহার দ্বারা তুমি ভয় দেখাইবে लोकर जरण और स्ारकिल हे लोक सकल तुम रबे तरफ हईते तुम्हारे जहा किचु नाजिल कर बद दिया অপরাপর পৃষ্ঠপোষকদের অনুসরণ ও অনুগমন করিও না কিন্তু তোমরা খুব মানিয়া কত সব জনপদ আমরা ধ্বংস করিয়া দিয়েছি। সেখানকার লোকদের উপর আমাদের আজাব সহসা রাত্রিবেলা আসিয়া পড়িয়াছে কিংবা দিনের বেলা আসিয়াছে যখন তাহারা বিশ্রাম গ্রহণ করিতেছিল আর যখন আমাদের আজাদ তাহাদের উপর আসিয়া পড়িল তখন তাহাদের মুখে একমাত্র ধনী ছিল যে আমরা ছিলাম বাস্তবিক অতএব ইহা অনিবার যে আমরা সেই লোকদের নিকট অবশ্যই কৈফিয়র তলব করিব যাহাদের প্রতি আমরা নবী পয়গম্বর পাঠাইয়াছি जिज्ञास करतपर पूर्ण विज्ञता सहकारे समस्त कहनी सम्मुखे पेश कर আমরা তো কোথাও লুকাইয়া থাকি নাই আর ওজন ও পরিমাপ সেই দিন নিশ্চিত সত্য সঠিক হইবে যাহ পাল্লা ভারী হইবে তাহারাই কল্যাণ লাভ করিবে আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারা নিজ দিগকে মহা ক্ষতির সম্মুখীন করিবে কেননা তাহারা আমাদের আয়াতের সহিত আমরা তোমাদিগকে জমিনে ক্ষমতা ইতিয়ার দিয়া প্রতিষ্ঠিত করিয়াছি এবং তোমাদের জন্য এখানে জীবনের সামগ্রী সংগ্রহ করিয়া দিয়াছি तुमरा खुब कम शो तुम सृष्टिर सूचना करेहरा सुरत बन अतपर फेरिस्तरिया आदम के सीजदा करो এই আদেশ পাইয়া সকলে সিসা করিল কিন্তু ইবলাকারীদের মধ্যে সামিল হইল না জিজ্ঞাসা করিলেন সিজা করা হইতে কোন জিনিস তোমাকে বিরত রাখিল যখন আমি তোমাকে ইহার হুকুম দিয়াছিলাম বলিল আমি তাহার অপেক্ষা উত্তম তুমি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছ আর তাহাকে করিয়াছ মাটি দাঁড়া বলিলেন তাহা হইলে তুই এখান হইতে নিচে নামিয়া যা এখানে থাকিয়া অহংকারের গৌরব দেখাইবার তোর কোন অধিকার নাই বাহির হইয়া যা তুই মূলত তাহাদেরই একজন जहारा निजे अपमान लाछन कमना बोलें तोर अवकाश आरोपी বলিল তুমি যেমন আমাকে গুমরাহিতে নিমজ্জিত করিয়া দিয়াছ আমিও এখন তোমার সত্য সরল পথের বাঁকে এই লোকদের জন্য উৎপাতিয়া থাকিব सम्मुखे और पीछने डाइनेकल दिक्कत होते घिर फिलीब एवं तुम्हें बाहर हा जाने हईते लाछित और उपेक्षित हईया নিশ্চিত জানিয়ে রাখিস ইহাদের মধ্যে যাহারাই তোর অনুসরণ করিবে তুই সহ তাহাদের সকলকে দিয়া জাহার নাম ভর্তি করিয়া ফেলিবিন আর হে আদম তুমি এবং তোমার স্ত্রী উভয়ই এই জান্নাতে বসবাস করো এখানে তোমাদের মন যাহা চাই তাহা খাও কিন্তু এই বৃক্ষের নিকট ভুল ক্রমে যাইবে না অন্য ছিল তাহা তাহাদের সম্মুখে প্রকাশ করিয়া দেয় সে তাহাদিগকে বলিল তোমাদের আল্লাহ যে তোমাদিগকে এ বৃক্ষের নিকট যাইতে নিষেধ করিয়াছেন উহার কারণ ইহা ব্যতীত আর কিছুই নহে যে তোমরা জানো ফেরস্তা হইয়া না যাও কিংবা তোমরা যেন চিরন্তন জীবন লাভ করিয়া না বসো আর সে শপথ করিয়া তাহাদের বলিল আমি তোমাদের সত্যিকারের কল্যাণকামী ادللّهما بغرور فلما علاق الشجره بدت لهما سواتهما وطفقا يخصفان عليهما من ورق الجنه وناداهما ربهما الم عن تلكما وأقول لكما وأقول لكما ان هكما عات تلك الشجره واقل لكما واقل الشيطان لكما عدو مبين এইভাবে সে ধোকা দিয়া সেই দুজনকে ক্রমান্বয়ে নিজের চক্রান্ত জালে বন্দি করিয়া লইল শেষ পর্যন্ত তাহারা দুইজন যখন এই বৃক্ষের স্বাদ আস্বাদন করিল তখন তাহাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট উন্মুক্ত হইয়া গেল এবং তাহারা জান্নাতের পত্রপল্লব দ্বারা নিজেদের শরীর ঢাকিতে লাগিল তখন তাহাদের রব তাহাদিগকে ডাকিয়া বলিলেন আমি কি তোমাদিগকে এই বৃক্ষের নিকট যাইতে নিষেধ করি নাই शयतान तमें प्रकाश्य दुश्मन उभय उठिल हे रब निजेपर जुलूम करिया तुम्हें क्षमा ना करो और रहम ना करा हई निश्चित ही ध्वस हईया जाब তিনি বলেন আর তোমাদের জন্য এক বিশেষ সময়কাল পর্যন্ত জমিনেই বসবাসের জায়গা ও জীবনের সামগ্রী রহিয়াছে অল সিংহা চিয়া मनीत हईबे आदम सन्तान আমরা তোমাদের জন্য পোশাক নাজিল করিয়াছি যেন তোমাদের দেহের লজ্জাস্থান সমূহকে ঢাকিতে পারো ইহা তোমাদের জন্য দেহের আচ্ছাদন ও শোভাবর্ধনের উপায়ও আর সর্বোত্তম পোশাক হইতেছে তাকোয়ার পোশাক ইহা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি উজ্জ্বল নিদর্শন সম্ভবত লোকেরা ইহা হইতে শিক্ষা গ্রহণ করিবে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 হে আদম সন্তান শয়তান শান তোমাদিগকে তেমন করিয়া ফেলিতে না পারে যেমন করিয়া সে তোমাদের পিতামাতাকে হইতে করিয়াছিল। এবং তাহাদের পোশাক তাহাদের দেহ হইতে খুলিয়া ফেলিয়াছিল। যেন তাহাদের লজ্জার স্থান পরস্পরের নিকট উন্মুক্ত হইয়া পড়ে সে এবং তাহার সঙ্গী সাথীরা তোমাদিগকে এমন এক স্থান হইতে দেখিতে পায় যেখান হইতে তোমরা তাহাদিগকে দেখিতে পাও না এই শয়তানগুলিকে আমরা ইমানদার নহে এমন লোকদের জন্য পৃষ্ঠপোষক বানাই দিয়েছি আচ্ছা পুরুনা এই লোকেরা যখন কোন লজ্জাকর কাজ করে তখন বলে আমরা আমাদের বাপ দাদাকে এইসব কাজ করিতে দেখিয়াছি আর আল্লাহ আমাদিগকে রূপ করিবার নির্দেশ দিয়াছেন তাহাদিগোকে বলো আল্লাহ লজ্জাকর কাজের হুকুম কখনোই দেন না তোমরা কি আল্লাহর নামে সেই সব কথা বলো যাহা আল্লাহর কথা বলিয়া তোমরা মোটেই জানো না হে মোহাম্মদ তাহাদিগকে বলো আমার রব তো ইনসাফ ও সত্যতার হুকুম দিয়াছেন এবং তাহার হুকুম এই যে তোমরা প্রতিটি ইবাদতে সিয় লক্ষ্য স্থির রাখিবে और ताह के डाको सी दिन केवलम्रहार ही खालेस और निष्ठापूर्ण करोम सृष्टि कर তেমনি ভাবে তোমাদিগকে আবার পয়দা করা হইবে হরি কন্যা হুম তিনি একদলকে তো সোজাপথ দেখাইয়াছেন কিন্তু অবরদলের উপর ভ্রান্তি ও গোমরাহি চ্যাপিয়া বসে আছে কেন না তাহার আল্লাহর পরিবর্তে শয়তান গুলিকে নিজেদের পৃষ্ঠপোষক বানাইয়া লইয়াছে তাহার মনে করে যে আমরা খুব সোজা ও সঠিক পথেই রহিয়াছি ইয়া বনি আদম খذু زینتকম عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا انه لا يحب المسرفين হে আদম সন্তান প্রতিটি ইবাদতের ক্ষেত্রে তোমরা নিজেদের ভূষণে সজ্জিত হইয়া থাকো আর খাও পান করো এবং সীমালঙ্ঘন করিও না আল্লাহ সীমালঙ্ঘনকারী দিগকে পছন্দ করেন না হে নবী ইহাদিগকে বল, আল্লাহর সেই সব সৌন্দর্য অলংকার কে হারাম করিয়াছে जहाँ आल्लाहार बंद बाहर कर दवा पवित्र जिनि समूह के क्या निषिद्ध करस्त जिन दुनिया जीवने ईमानदार लोकर जन्ई और क्या दिन तो एक भावर जन्ई हिबी ये कथा समूह स्पष्ट और परिष्कार भाषा वर्णना करी ताहर जहाँ ज्ञान राखे উল ইমর বতনিস শক্তি তু শ্রী কুবিল বিতন ও চকুল্লাহি মেল চালম হে মোহাম্মদ তাহাদি কে বলো जिन हराम करज्जतार क्या प्रकाश्य और अप्रकाश्य एवं गुणाहिर क्या और सत्य बिुदे विद्रोह और आल्लर सहित कह के शरिक मने करा जहाार सपक्षे को सनद नाजिल करें ना एवं आल्लर नामे एम कथा बोला जहाँ प्रकृतिया बलिया तुम्हारे को ज्ञान नाई প্রত্যেক জাতির জন্য অবকাশের একটা মেয়াদ নির্দিষ্ট রহিয়াছে অতঃপর যখন কোন জাতির মেয়াদ পূর্ণ হইয়া আসে তখন এক মুহূর্ত আগে কি পরে হয় না হে আদম সন্তান স্মরণ রাখো তোমাদের নিকট তোমাদের মধ্য হইতে যদি এমন রাসুল আসে যাহারা তোমাদিগকে আমার আয়াত শুনাইবে তখন যে কেহ নাফরমানি হইতে বিরত থাকিবে आचार आचरण के संशोधन कराचून और जहाँ आयात समूह के मिथ्यापन्न कर এবং উহার বিরুদ্ধে বিদ্রোহের আচরণ গ্রহণ করিবে তাহারাই হইবে দোয সেখানে তাহারা চিরদিন অবস্থান করিবে ليك ينالهم نصيبهم من الكتاب حتى اذا جاءتهم رسلنا قالوا قالوا اين ما كنتم تدعون من دون قالوا بلوا عنا وشهدوا على انفسهم انهم كانوا তাহার অপেক্ষা বড় জালিমার কে হইবে যে সম্পূর্ণ নিজেদের অংশ পাইতে থাকিবে এমনকি সেই সময় পর্যন্ত যখন আমাদের প্রেরিত ফেরেস্তা তাহাদের রুখ কবচ করিবার জন্য আসিয়া পৌঁছিবে সেই সময় তাহারা তাহাদিগকে জিজ্ঞাসা করিবে যে বলো এখন কোথায় তোমাদের সেই সব মাবুদ আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদিগকে ডাকিতেছিলে তাহারা বলিবে আমাদের নিকট হইতে সব উধাও হইয়া গিয়াছে আর তাহারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আমরা বাস্তবে কি সত্য অমান্যকারী ছিলাম قال ادخلوا في امم قد خلت من قبلكم من الجن والانسان النار كلما دخلت امه لعنت اختها حتى الى الدارك فيها جميعا قالت اخرىهم لاولاهم ربنا قالت اخرىهم لاولاهم ربنا هؤلاء اولاء আল্লা বলিবেন তোমরাও জাহান নামে চলিয়া যাও যেখানে তোমাদের পূর্ববর্তী জিন ও মানুষের দল গিয়াছি প্রতিটি লোক সমষ্টি যখন জাহান নামে দাখিল হইবে পূর্ববর্তী দল সম্পর্কে বলিবে হে আল্লাহ এই লোকেরাই আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছিল কাজেই ইহাদিগকে দ্বিগুণ আজাব দাও উত্তরে বলা হইবে প্রত্যেকেরই জন্য দ্বিগুণ আজাব রহিয়াছে কিন্তু তোমরা জানো না আর প্রথম দল অপর দলকে লক্ষ্য করিয়া বলিবে যে তবে তোমরা আমাদের অপেক্ষা কোন দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলে। এখন নিজেদেরই উপার্জনের বিনিময়ে আজাবের সাথ গ্রহণ করো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 गतर दुआर कोला हईबे जानना प्रवेश तत खानी असम्भव जतखानी असम्भव सूचर छिद्रपथे उ गमन अपराधी लोकर निकट यूपतिफल पाइप তাহাদের জন্য জাহান নামের শয্যা এবং জাহান নামের চাদর নির্দিষ্ট হইয়া আছে ইহা সেই প্রতিফল যাহা আমরা জালিন লোকদের দিয়া থাকি যাহারা আমাদের আয়াতসমূহ মানিয়া লইয়াছে এবং ভালো কাজ করিয়াছে আর এই পর্যায়ে আমরা প্রত্যেককে তাহার সাধ্যানুযায়ী দায় করিয়া থাকি তাহারা জান্নাতি হইবে এবং সেখানে তাহারা চিরদিন থাকিবে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 তাহাদের মনে পরস্পরের বিরুদ্ধে যে গ্লানি ও বিরূপ ভাব থাকিবে আমরা তাহা বিদুরিত করিয়া দিব তাহাদের পাদদেশে ধারা প্রবাহিত হইতে থাকিবে এবং তাহারা বলিবে সমস্ত প্রশংসা কেবল আল্লাহরই জন্য যিনি আমাদিগকে এই পথ দেখাইয়াছেন আমরা নিজেরা কিছুটাই পথের সন্ধান পাইতাম না যদি আল্লাই আমাদের পথ না দেখাইতেন আমাদের ক্ষোধাপ্রেরিত রাসুল প্রকৃতই সত্য বিধান লইয়া আসিয়াছিলেন তখন আওয়াজ আসিবে যে তোমরা যে জান্নাতের উত্তরাধিকারী হইয়াছ তাহা তোমাদের সেই সব আমলের প্রতিফল হিসাবেই পাইয়াছো, যাহা তোমরা করিতেছিলে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 অতঃপর এই জান্নাতের লোকেরা ডাকিয়া বলিবে আমরা সেই সব ওয়াদাকে বাস্তব ভাবে পাইয়াছি যাহা আমাদের রব আমাদের নিকট করিয়াছিলেন তোমাদের রব যেসব ওয়াদা করিয়াছিল তাহা কি তোমরা ঠিকভাবে লাভ করিয়াছো। তাহারা জবাবে বলিবে হ্যাঁ তখন একজন ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিয়া দিবে আল্লাহর অভিশাপ সেই জালিনদের উপর যাহারা লোকদিগকে আল্লাহর পথে চলিতে বাধা দিত উহাকে বাঁকা করিতে চাহিত এবং পরকাল অমান্যকারী হইয়া গিয়াছিল এই দুই শ্রেণীর লোকদের মাঝখানে একটি পার্থক্য সৃষ্টিকারী পর্দা হইবে উহার উচ্চ পর্যায়ে থাকিবে অপর কিছু লোক ইহারা জান্নাতে প্রবেশ করে নাই বটে उन्न आका हईबा प्रत्येक द्वारा चीनी जंगत वी डाकिया तुम्हारे शांति बर्षित होजखी जनता चोख पड़ी तक बोलिबे हे अल्लाह আমাদিগকে কে এই জালিম লোকদের মধ্যে অতঃপর এই আরাফের লোকেরা দুজোখের যেসব বড় বড় ব্যক্তিত্বকে কে তাহাদের চিহ্ন দ্বারা চিনিতে পারিবে তাহাদিগকে ডাকিয়া বলিবে দেখিলে তো আজ না তোমাদের দলবল কোনো কাজে আসিল না সেই সব সাদ সরঞ্জাম যাহাকে তোমরা খুব বড় জিনিস বলিয়া মনে করিতেছিলে আর এই জান্নাতবাসীরা কি সেই সব লোক নয়। যাহাদের সম্পর্কে তোমরা কসম করিয়া বলিতে যে এই লোকদিগকে তো আল্লাহ শিও রহমত হইতে কোনো অংশই দান করিবেন না আজ তো তাহাদিগকেই বলা হইল যে তোমরা সব বেহেস্তে প্রবেশ করো তোমাদের জন্য না কোনো ভয় আছে না কোনো আশঙ্কা ওদিকে দুজখের লোকেরা জান্নাতি লোকদের ডাকিয়া বলিবে যে আমাদের দিকে সামান্য পানি ঢালিয়া দাও কিংবা আল্লাহ যে রিজিক তোমাদের দিয়াছেন তাহা হইতে কিছু এদিকে নিক্ষেপ করো। তাহার জবাবে বলিবে আল্লাহ এই দুইটি জিনিসই সত্যের সেইসব অমান্যকারীদের প্রতি হারাম করিয়া দিয়াছেন যাহারা নিজেদের দিনকে খেলতামাশার বস্তুতে পরিণত করিয়াছিল আর দুনিয়ার জীবন যাহাদিগকে প্রতারণার গোলক ধাঁধায় নিমজ্জিত রাখিয়াছিল আল্লাহ বলেন আজ আমরা তেমনিভাবেই তাহাদিগকে ভুলিয়া থাকিব যেমন করিয়া তাহারা এই দিনের সাক্ষাতের কথা ভুলিয়াছিল এবং আমাদের আয়াতসমূহকে অস্বীকার করিতেছিল وَلَقَدْ جِئْنَاهُمْ بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَىٰ عِلْمٍ الرحمة وَرَحْمَةً للقمنন আমরা ইহাদের নিকট এমন একখানি কিتابবলই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 এখন কি এই লোকেরা ইহার পরিবর্তে এই কিতাব যে পরিণামের সংবাদ দেয় উহারই অপেক্ষায় রহিয়াছে সেই পরিণাম যেদিন সম্মুখে আসিয়া পৌঁছিবে সেদিন পূর্বে যাহারা উহাকে ভুলিয়া গিয়াছিল তাহারাই বলিবে বাস্তবে কি আমাদের আল্লাহর রাসুল সত্য দিনই লইয়া আসিয়াছিলেন এখন কি আমরা এমন কিছু সুপারিশকারী পাইব যাহারা আমাদের জন্য সুপারিশ করিবে কিংবা আমাদিগকে আবার ফেরত পাঠাইয়া দিবে যাহার সুযোগে পূর্বে আমরা যাহা কিছু করিতেছিলাম উহার পরিবর্তে আমরা অন্য কোনো পন্থায় কাজ করিয়া দেখাইব তাহারা নিজেরাই নিজ দিগকে ক্ষতিগ্রস্ত করিয়াছে এবং তাহারা যেসব মিথ্যা রচনা করিয়া লইয়াছিল আজ তাহা হারাইয়া যাইবে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 বস্তু তো তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে কে ছয় দিনে সৃষ্টি করিয়াছেন অতঃ সিয় আরসের উপর আসীন হইয়াছেন তিনি রাতকে দিনের উপর বিস্তার করিয়া দেন তারপর দিন রাত্রের পিছনে দৌড়াইতে থাকে তিনি সূর্য চন্দ্র ও নক্ষত্রসমূহ সৃষ্টি করিয়াছেন সবই তাহার আইন বিধানের অধীন বন্দী সাবধান সৃষ্টি তাহারি এবং সার্বভৌমত্বও তাহারি অপরিসীম বরকতময় আল্লাহ সমগ্র জাহানের মালিক ও প্রতিপালক তোমরা আল্লাহকেদো কণ্ঠে ও চুপে চুপে পছন্দ করেন না ওয়ালা চুপসি দুসলি তো রহম চি করি जमी ने विपर्य जो उधन और सुस्थता विधान केल्लाहत सच्चरित्रबान लोक देर अति निकटे ओ अल्लाय হমতের আগে ভাগে সুসংবাদ বহনকারী রূপে পাঠাইয়া দেন অতঃপর যখন উহা পানি বোঝাই করা মেঘমালা বহন করে তখন আমরা উহাকে কোন মৃত জমিনের দিকে চালাইয়া দেই এবং সেখানে বৃষ্টি করাইয়া নানা রকম ফল উৎপাদন করি লক্ষ্য কর এইভাবে আমরা মৃতদিগকে মৃত্যুর অবস্থা হইতে বাহির করিয়া লো সম্ভবত তোমরা এই পর্যবেক্ষণ হইতে শিক্ষা গ্রহণ করিবে যে জমিন ভালো তাহা উহার রবের হুকুমে খুব ভালো ফল উৎপাদন করে আর যে জমিন খারাপ তাহা হইতে নিকৃষ্ট ধরনের ফসল ছাড়া আর কিছু পাওয়া যায় না এইভাবে আমরা নিদর্শন সমূহকে বারবার পেশ করি তাহাদের জন্য যাহারা কৃতজ্ঞতা স্বীকার করিতে ইচ্ছুক আমরা নুহকে তাহার সময়কার লোকদের প্রতি প্রেরণ করিয়াছি সে বলিল হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর দাসত্ব কবুল কর তিনি ছাড়া তোমাদের আর কেহ ইলা নাই আমি তোমাদের জন্য একটি ভয়াবহ দিনের আজাবের ভয় করিহ্ন জাবে তাহার জাতির সর্দারগণ বলিলো আমরা তো দেখিতেছি যে তুমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত রহিয়াছো বলিল হে জনগণ আমি কোনো প্রকার গুমরা লিপ্ত নহি আমি তো রাব্বুলের রাসুল আমি তোমাদের নিকট আল্লাহর পায়গাম সমূহ পৌঁছাইয়া থাকি আমি তোমাদের কল্যাণকামী আমি আল্লাহর নিকট হইতে সেই সব বিষয় জানি যাহা তোমাদের জানা নাই আশ্চর্যান্বিত হইয়া পড়িয়াছ যে তোমাদের প্রতি তোমাদেরই জাতির মধ্যকার এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের নিকট হইতে স্মারক আসিয়াছে যেন সে তোমাদিগকে সাবধান করিয়া দেয় এবং তোমরা ভুল পথে চলা হইতে রক্ষা পাইতে পারো আর যেন তোমাদের উপর রহমত নাজিল হয় কিন্তু তাহারা তাহাকে অমান্য করিল শেষ পর্যন্ত আমরা তাহাকে এবং তাহার সঙ্গী সাথী দিগ এক নৌকায় রক্ষা করিলাম डुबइय आद जर प्रतिहां भाई हूद के पी से हे जर लोक तुम्हारल्ला बंदेगी करा तुम्हारे केला नुमरा कि पथे चला जर सर्दार मतब्बरगण जहां ताहार दावत मानी अस्वीकार करते जवाब तुम्हें निर्बुदित लिप्त मन करी ते আর আমাদের ধারণা এই যে তুমি মিথ্যবাদী সে বলিল হে জাতির লোকেরা আমি নির্বুদ্ধিতায় লিপ্ত নহি বরং আমি শারজাহানের মালিক আল্লাহ রাসুল উবলিম আমি তোমাদের নিকট আমার আল্লাহর পৌঁছাইয়া দিই আমি তোমাদের এমন কল্যাণ কামিও যাহর নির্ভর করা যায় স্বজাতির এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের স্মারক আছে এই জন্য যে সে তোমাদিগকে সাবধান ও সতর্ক করিবে ভুলিয়া যাইও না তোমাদের রব নুহের সময়কালীন লোকদের পরে तुमादी स्थलावान बनाइयाल्लाशा जाए कल्याण लाभ कर जवाब दिल তুমি আমাদের নিকট কি এই জন্য আসিয়াছ যে আমরা কেবল আল্লাহরই দাসত্ব করিব আর আমাদের বাপ দাদারা যাহাদের বন্দেগি করিয়া আসিয়াছে তাহাদিগকে পরিহার করিব আচ্ছা তাহা হইলে লইয়া আসো সেই আজাব যাহার তুমি আমাদিগকে ভয় দেখাইতেছো جَئْتُكُمْ بِالْحَقِّ وَأَنَا أَوَّلُ الْمُرْسَلِينَ وَلَقَدْ وَقَعَ عَلَيْكُمْ مِن رَّبِّكُمْ رِجْسٌ وَغَضَبٌ أَتُجَادِلُونَنِي فِي أَسْمَاءٍ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ ্প তোমাদের উপর পড়িয়াছে এবং তাহার অসন্তোষ ও ক্রোধ নামিয়া আসিয়াছে তোমরা কি আমার শহীদ সেই নামগুলির কারণে ঝগড়া করিতেছো যাহা তোমরা ও তোমাদের বাপদাদারা রাখিয়া লইয়াছ समर्थने अल्लाह सनद नाजिल करें नाई अच्छा तब तुमरा अपेक्षा कर शेष पर्तग्रहर सूदार संगीसाथी बाचर मूलोट के मिथ्या मैंने अमान्य करा ईमानदार छाला قد جاءتكم بينه من ربكم هذه ناقه الله لكم ايه فذروها تاكل في ارض الله ولا تمسوها بسوء فان ياخذكم عذاب اليم وام سمود জাতির প্রতি আমরা তাহার ভাই সালে কে পঠাইিয়াছি সে বলিল হে জাতির ভাইরা তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো তিনি ছাড়া তোমাদের কেহ ইলানায়। তোমাদের নিকট তোমাদের রবের নিকট হইতে সুস্পষ্ট দলিল আসিয়া আছে। ইহা আল্লাহর আল্লাহরী তোমাদের জন্য একটি নিদর্শন স্বরূপ অতএব ইহাকে ছাড়িয়া দাও আল্লাহর জমিনে চড়িয়ে বেড়াইবে কোনো খারাপ উদ্দেশ্যে ইহাকে স্পর্শ করিও না অন্যথায় এক কঠিন পীড়াদায়ক আজাব তোমাদের গ্রাস করিবে স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ আদ জাতির পরে তোমাদিগকে उहर स्थला पृथ्वी तुम्हारा मर्यादा दियां आज तुम्हारा उम्मिर ऊपर सूच्च प्रसाद निर्माण करतेच और उत ग्र खोदाई करीघर बनाईते তাহার কুদরতের কীর্তি গুলি সম্পর্কে গাফিল হইয় না এবং দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করিও না অলী নিং কৌমিহিদীন আনহুম আচালমুনা সালিহিম আমন মিন হুম আচালমুনা অন্ন সালিহ মুহী মু তাহার জাতির সর্দার মাতব্বর গণ যাহারা শ্রেষ্ঠত্বের গৌরব করিতেছিল দুর্বল শ্রেণীরা জবাবে বলিল নিশ্চয় যে পয়গম সহ সে প্রেরিত হইয়াছে আমরা তাহা মানি বিশ্বাস করি এই শ্রেষ্ঠত্বের দাবিদার লোকেরা বলিল তোমরা যাহা মানিয়া লইয়াছ আমরা তাহা অস্বীকার করি অমান্য করি অতঃপর তাহারা সেই উস্ত্রিটিকে মারিয়া ফেলিল এবং পূর্ণ অধ্যত্তের সহিত তাহাদের রবের স্পষ্ট নির্দেশের বিরুদ্ধতা করিয়া চলিল मक तुम सत्युल शेष पर्त एक, एक प्रणयन करी विपद आसियािग के ग्रास कराजे घर मध्य उल्टाइया पड़िया रही আর সালে এই কথা বলিয়া তাহাদের জনপদ হইতে বাহির হইয়া গেল যে হে আমার জাতির লোকেরা আমি আমার রবের পয়গাম তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি আমি তোমাদের বহু কল্যাণী চাহিয়াছি कल्याणकामी तुम्हरा पचंद कर पयम्बर बनाइया पाठी अतपर स्मरण कर जो से निज जर लोकदिगो के बलिल तुमरा किदूर निर्लज्ज हईया गया तुमरा एम सब निर्लजतार क्ष करते तुमरा स्त्रीलोक दिग के बाद दिया पुरुष द्वारा निजे जौन इच्छा पूरण करिया लईते प्रकृत पक्षे तुम्हरा एकेमा लंघन कारी लोक কিন্তু তাহার জাতির লোকদের জব এতদ্ব্যতীত আর কিছুই ছিল না যে বহিষ্কার করো এই লোক দিগোকে তাহাদের নিজেদের জনপদ হইতে ইহারা নিজেদের বড় পবিত্র বলিয়া জাহির করিতেছে শেষ পর্যন্ত আমরা লুত ও তাহার ঘরের লোক তাহার স্ত্রী কে ছাড়া যে পিছনের লোকদের মধ্যে রহিয়া গিয়াছিল বাঁচাইয়া বাহির করিয়া লইলামি এবং সেই জাতির লোকদের উপর এক প্রচন্ড বৃষ্টি বর্ষণ করিলাম উহার পর দেখো সেই অপরাধী লোকগুলির কি পরিণাম হইল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 आर मादियान भा भाई से लोक आल्लर दासत करोम केह इलाई तुम तुम सुष्ट दलिल अतएव ओजन और परिमपूर्ण मात्रा कर लोकदिग के पन्नद्रव्य क्षतिग्रस्त करा जमिने फसद सृष्टि करियो ना जख उ संशोधन ও সংস্কার সম্পূর্ণ হইয়াছে ইহাতেই তোমাদের কল্যাণ নিহিত যদি তোমরা মুমিন হইয়া থাকো আর প্রতিপথে ডাকাত হইয়া প্রতি পথে ডাকাতিগকে ভীত করিতে ও ইমানদার লোকদিগকে আল্লাহর পথ হইতে বিরত রাখিতে এবং সহজ সরল পথকে করিবার কাজে ব্যস্ত হইয়া পড়িবে স্মরণ কর সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে পরে আল্লাহ তোমাদিগকে সংখ্যায় বিপুল করিয়া দিয়েছেন। তোমরা চক্ষু খুলিয়া দেখো দুনিয়ায় বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হইয়াছে তোমাদের মধ্যে কিছু লোক যদি সেই শিক্ষার প্রতি জাহানই আমি প্রেরিত হইয়াছি ইমান আনে আর অপর কিছু লোক ইমান নাই আনে তবে ধৈর্য সহকারে লক্ষ্য করিতে থাকু যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে কোন ফাইসালা করিয়া দেন এবং তিনি সর্বাপেক্ষা উত্তম ফারী করুন সেই লোকদের সর্দার মাতব্বরগণ যাহারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে নিমগ্ন ছিল তাহারা বলিল হে সুআব আমরা তোমাকে ও তোমার প্রতি ইমানদার লোকদিগকে এই জনপদ হইতে বহিষ্কার করিয়া দিব অন্যথায় তোমাদিগকে আমাদের মিল্লাতে ফিরিয়া আসিতে হইবে সুআইব জবাব দিল আমাদিগকে কি জোর করিয়া ফিরাইয়া আনা হইবে আমরা যদি রাজি নাও হই তবুও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 كل আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হইব যদি তোমাদের মিল্লাতে ফিরিয়া আসি যখন আল্লাহ আমাদিগকে ইহা হইতে মুক্তিদান করিয়াছেন আমাদের পক্ষে তো উহার দিকে ফিরিয়া আসা এখন কিছুতেই সম্ভব নহে তবে আমাদের রব আল্লা যদি এই রূপ চাহ আমাদের আল্লাহর জ্ঞান সর্বব্যাপক তাহারই উপর আমরা সম্পূর্ণ নির্ভরশীল হইয়াছি হে আল্লাহ আমাদের ও আমাদের জাতির লোকদের মাঝে সঠিকভাবে ফয়সলা করিয়া দাও আর তুমি সর্বোত্তম ফয়সালাকারী বলিল তোমরা যদি সুয়াইবের অনুসরণ করো তাহা হইলে তোমরা ধ্বংস হইয়া যাইবে একটি প্রচণ্ড বিপদ আসিয়া তাহাদিগকে আঘাত হানিল এবং তাহারা নিজেদের ঘরের মধ্যে উপুড় হইয়া পড়িয়া রহিল যাহারা সুয়াইফকে অমান্য করিল তাহারা এমনভাবে নিশ্চিন্ন হইয়া গেল যেন তাহারা এই ঘরসমূহে কোনোদিনই বসবাস করে নাই सुवैब के अमान्यकारी लोकर शेष पर्त बर्बाद यथा बलिया लोकालय हईते बाहर हईया गया হে জাতির লোকেরা আমি আমার রবের পয়গাম তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়েছি। তোমাদের কল্যাণ কামনার হক আদায় করিয়াছি এখন সেই লোকদের জন্য কেন আফসোস করিব যাহারা সত্য দিন কবুল করিতেই অস্বীকার করে एम कख नई लोकालय नबी पाठी अथच सेयर अधिवासीगण के प्रथम अभाव निमज्जित करम्र कतर हिसम कई পরে আমরা তাহাদের দুরবস্থাকে স্বচ্ছ অবস্থায় দিয়েছি। শেষ পর্যন্ত তাহারা খুব স্বাচ্ছন্দ্য লাভ করিল এবং বলিতে লাগিল যে আমাদের পূর্বপুরুষদের উপরও এইরূপ ভালো আর মন্দ দিন সমানভাবে আসিত পরে আমরা তাহাদিগকে আকস্মিকভাবে পাকরাও করিলাম অথচ তাহারা টের পর্যন্ত পাইল না ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون لو কলায়ের অধিবাসীরা যদি ঈমান আনিত ও তাকওয়ার নীতি অবলম্বন করিত তাহা হইলে আমরা তাহাদের প্রতি আসমান ও যমিনের বরকতের দুয়ার খুলিয়া দিতাম কিন্তু তাহারা তো অমান্যই এই কারণে আমরা তাহাদিগকে তাদের নিজেদেরই কৃত খারাপ কাজের দরুন পাকড়াও করিলাম লোকালয়ের অধিবাসীরা কি এখন নির্ভয় হইয়া গিয়াছে যে আমাদের আজাব কি সহসা রাত্রিবেলা আসিয়া তাহাদের ঘেরাও করিবে না যখন তাহারা ঘুমে বিভোর হইয়া থাকিবে اَوَآمَنَ أَهْلُ الْقُرَى أَن يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ كَمَا হইয়া গিয়াছে যে আমাদের শক্ত হাত সহসা কোনো সময় দিনের বেলা আসিয়া তাাদের উপর না যখন তাহারা খেলায়ে মাতিয়া থাকিবে أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ लोकेरा लोके अल्लाहर कौशल होते चिर निरापत्ता पाइया अथच आल्ला कौशल सम्पर्भयार्य रूपे ध्वस ही যাহারা পূর্ববর্তী দুনিয়াবাসীর পরে পৃথিবীর উত্তরাধিকারী হয় তাহাদিগকে কি এই বাস্তব ব্যাপারটি কোনো শিক্ষাই দেয় না যে আমরা ইচ্ছা করিলে তাহাদিগকে তাদের অপরাধের জন্য পাকড়াও করিতে পারি আর আমরা তাহাদের হৃদয়ের উপর মোহর লাগাইয়া দেই ফলে তাহারা কিছুই শোনে না তিল খেল কুরন কুসাল ইহা ও কবির কুদুল্লাহ এই জাতিসমূহ সমূহ কাহিনী আমরা তোমাদের শুনাইতেছি তাহাদের নবী ও রাসুলগণ তাহাদের নিকট সুস্পষ্ট ও প্রকাশ্য নিদর্শন লইয়া আসিয়াছে কিন্তু যে জিনিসকে তাহারা একবার মিথ্যা বলিয়া অমান্য করিয়াছে পরবর্তীকালে তাহা আর তাহারা মানিয়া লইতে প্রস্তুত হয় নাই লক্ষ্য করো। এমনিভাবে আমরা সত্য অমান্যকারীদের হৃদয়ের উপর মোহর লাগাইয়া দিই وما وجدنا لاكثرهم من عهد وان وجدنا اكثرهم لفاسقين আমরা ইহাদের মধ্যে অধিকাংশকেই ওয়াদার প্রতি গুরুত্বদানকারী রূপে পাই নাই বরং অধিকাংশকে ফাসিক রূপে পাইিয়াছি অতঃর এই জাতিসমূহের পরে আমরা মুসা আমাদের আয়াত ও নিদর্শনাদি সহকারে ফিরাউন ও এই জাতির সর্দার মাতব্বরদের নিকট পাঠাইয়াছি কিন্তু তাহারাও আমাদের আয়াত ও নিদর্শনাদির প্রতি জুলুম করিয়াছে एकों देखो, की मुसा, मुसा बोलो हे फिराउन हम विश्व जहां मालिक अल्लाहर निकट हईते प्रेरित हईया আমার পদমর্যাদা এই যে আল্লাহর নামে আমি প্রকৃত হক ছাড়া অন্য কোন কথাই বলিব না আমি তোমাদের নিকট তোমাদের রবের তরফ হইতে সুস্পষ্ট নিয়োগ প্রমাণ লইয়া আসিয়াছি অতএব তুমি বোনস্টাইল কে আমার সঙ্গে পাঠাইয়া দাও ফিরা বলিল তুমি যদি কোন চিহ্ন নিদর্শন লইয়া আসিয়া থাকো এবং তোমার এই দাবিতে তুমি সত্যবাদী হইয়া থাকো তবে উহা পেশ করো মুসা তাহার নিজের লাঠি নিক্ষেপ করিল उहा जीवंत अजगरे परिणत हईल से हाथ टील दृष्टि उकमक करते लागिल इिराउन कौमर सर्दारस्पर निकट बोलो নিঃসন্দেহে এই ব্যক্তি বড় সুবিজ্ঞ জাদুকর ইন তোমাদিগকে সে তোমাদের জমি জায়গা হইতে বেদখল করিতে চাহে এখন কি বলিবে বলো আর পরে তাহারা সকলে ফিরাউনকে পরামর্শ দিল যে তাহাকে এবং তাহার ভাইকে অপেক্ষায় ফেলিয়া রাখো এই সময়ের মধ্যে সব শহরে নগরে প্রচারক ও সংগ্রাহক পাঠাইয়া দাও কেম সকল ফিরাউন ইন কুয়ালিবিন এই অনুযায়ী জাদুকাররা ফিরাউনের নিকট আসিল তাহারা বলিল जयी हईले उ पुरस्कार और पारिश्रमिक पाइब तो जवाबतम व्यक्ति अतपर ताहारा मुसा के बलिल तुम निक्षेप करा निक्षेप कर মুসা বলিল তোমরাই নিক্ষেপ করো তারা যে জাদুর বান ছাড়িল তাহা লোকদের দৃষ্টিকে জাদু করিল ও তাহাদের হৃদয়কে ভিতর সন্ত্রস্ত করিয়া দিল এক কথায় তারা খুব সাংঘাতিক জাদু দেখাইল আমরা মূষা বলিলাম তোমার লাঠি নিক্ষেপ করো উহা নিক্ষিপ্ত হইয়াই সহসা তাহাদের এই মিথ্যা তেলিসমাত কে গিলিয়া ফেলিতে লাগিল এইভাবে যাহা হক ছিল তাহাই হক প্রমাণিত হইল। আর তাহারা যাহা কিছু বানাইয়া রাখিয়াছিল তাহা সবই বাতিল হইয়া গেলি বুক ফিরা এবং তাহার সঙ্গীরা মোকাবিলার ময়দানে পরাজিত হইল এবং হইল। জাদুকরদের অবস্থা এই হইল যে কোন কিছু যেন ভিতর হইতেই তাহাদের মাথাকে শীজদাই নোয়া দিল তাহারা বলিতে লাগিল আমরা রব্বুল আলমিনের প্রতি ইমানি ফিরাউন বলিলো, তোমরা উহার প্রতি ইমানা নিলে আমার অনুমতি লওয়ার পূর্বেই নিশ্চয় ইহা কোন ষড়যন্ত্র ছিল যাহা তোমরা এই রাজধানীতে বসিয়া করিয়াছ এই উদ্দেশ্যে যে উহার মালিকটিগকে ক্ষমতা হইতে বিচ্যুত করিয়া দিবে আচ্ছা এখনই ইহার পরিণাম তোমরা জানিতে পাইবে আমি তোমাদের হাত পা বিপরীত দিক হইতে কাটিয়া ফেলিব এবং অতঃপর তোমাদিগ কে শুলে চড়াইবোল্না কালিমন তারা জবাব দিল যাহ আমাদিগ কে তো আমাদের আল্লাহর দিকে হইবে না মুসলিমিন তুমি যে কারণে আমাদের উপর প্রতিশোধ গ্রহণ করিতে চাও তাহা এতদ্ব্যতীত আর কিছুই নহে যে আমাদের রবের সুস্পষ্ট নির্দেশসমূহ যখন আমাদের সম্মুখে আসিল তখন আমরা তাহা মানিয়া লইলাম হে আল্লাহ আমাদিগকে ধৈর্য ধরনের গুণদান কর আর আমাদিগকে দুনিয়া হইতে এমন অবস্থায় উঠাইয়া লও যখন আমরা তোমারই অনুগত ফিরউলকে তাহার জাতির সর্দাররা বলিল তুমি কি মূষা এবং তাহার লোকজন কে দেশে অশান্তি সৃষ্টির জন্য এমন ভাবে খোলা ছাড়িয়া দিবে আর তাহারা তোমার ও মাবুতের বন্দেগী ছাড়িয়া দিয়া রেহাই পাইয়া যাইবে ফিরাউন বলিল আমি তাহাদের সন্তান হত্যা করিব এবং তাহাদের স্ত্রী জীবিত থাকিতে দিব তাহাদের উপর আমাদের ক্ষমতা এখানে সুপ্রতিষ্ঠিত মুসা তাহার জাতির লোকজনকে বলিল আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধারণ করো এই জমিন আল্লাহ তিনি তাহার বান্দাদের মধ্যে হইতে যাহাকে চাহেন इहार उत्तराधिकारी बनाइया दें शेष साफल्य निर्दिष्ट जहां के भय करिया क्या कर তাহার জাতির লোকেরা বলিল তোমার আগমনের পূর্বে আমরা নির্যাতিত হইতেছিলাম निर्तित से जवाब फिराउनर लोक जन के क्रमागत कैक बच्चर पर्यत দুর্ভিক্ষ ও ফসলের উৎপাদন ঘাটতির মধ্যে নিমজ্জিত রাখিলাম এই উদ্দেশ্যে যে সম্ভবত তাহাদের চেতনা ফিরিয়া আসিবেলা কি কিন্তু তাহাদের অবস্থা এই ছিল যে যখন ভালো সময় আসিত তখন বলিত এইরূপ হওয়াই আমাদের অধিকার আর যখন অসময় দেখা দিত তখন মূসা এবং তাহার সঙ্গী সাথীদিগকে নিজেদের কারণ রূপে গণ্য করিত অথচ প্রকৃতপক্ষে তাহাদের মন্দভাগ্যের কারণ তো আল্লাহর নিকটে নিহিত ছিল কিন্তু তাহাদের অধিকাংশই ছিল জ্ঞান জ্ঞানশূন্য وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين ترى <تصفيق> موسى كبليلو তুমি আমাদিগোকে জাদুপ্রভাবিত করার জন্য যত নিদর্শনই লইয়া আস으나 কেন আমরা তোমার কথা মানিয়া লইতে প্রস্তুত নই ارسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم ايات ايات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين শেষ পর্যন্ত আমরা তাহাদের উপর তুফান পাঠাইলাম খোরিন ছড়াইয়া দিলাম উকুন ছড়াইয়া দিলাম ব্যাঙের উপর দrobড়াইয়া দিলাম আর রক্তপাত করাইলাম এই নিদর্শন সমূহ আলাদা আলাদা করিয়া দেখাইলাম কিন্তু তাহারা অহংকারে মাতিয়ায় রইিল প্রকৃত তাহারা বড় অপরাধ প্রবণ লোক ছিল যখন তাহাদের উপর কোনো বালা বালামুসিবত নাজিল হইত তখন তাহারা বলিত হে মুসা তোমাকে তোমার রবের নিকট হইতে যে পদমর্যাদা দেওয়া হইয়াছে উহার বদৌলতে তুমি আমাদের জন্য দোয়া করো। এইবার যদি তুমি আমাদের উপর হইতে এই বিপদ দূর করিয়া দিতে পারো তাহা হইলে আমরা তোমার কথা মানিয়া লইব এবং দিগকে তোমার সাথে পাঠাইয়া দিব কিন্তু আমরা যখন তাহাদের উপর হইতে আজাব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে পর্যন্ত তাহারা অবশ্যই পৌঁছাইত সরাই জানিতাম तक सहसा निजेति भंग करित तक प्रतिशोध लइल और समुद्रे डुबईल क्यों ना निदर्शन समूह के मिथ्या मने कर अस्वीकार कर बेपारेहारा एके बेपर हा गिया وأورثنا القوم الذين كانوا مستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون আর তাহাদের স্থলে আমরা দুর্বল বানাইয়া রাখা লোকদিগকে সেই অঞ্চলের পূর্বের ও পশ্চিমের উত্তরাধিকারী বানাইয়া দিলাম যাহাকে আমরা বর্কতে কানায় কানায় ভরিয়া দিয়াছিলাম এইভাবে বনিস্রাইলের ভাগ্যে তোমার পরবার দিগারের কল্যাণময় ওয়াদা পূর্ণ হইয়া গেল কেননা তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল আর ফিরাউন ও তাহার লোকজনের সেই সবকিছুই বরবাদ করিয়া দেওয়া হইল যাহা তাহারা বানাইতেছিল এবং উচ্চ করিতেছিল বনিসাই কে আমরা সমুদ্র পার করাইয়া দিলাম তাহারা চলিতে চলিতে পথে এমন একটি জাতির নিকট আসিয়া পৌঁছিলো যাহারা নিজেদের মূর্তির জন্য পাগল প্রায় হইয়া গিয়াছিল তাহারা বলিতে লাগিল হে মুসা আমাদের জন্য এমন কোন মাবুদ বানাইয়া দাও যেমন ইহাতের মাবুদ মাহবুদ বলিল তোমরা বড় মূর্খ লোকদের মত কথাবার্তা বলিতেছি এই লোকেরা যে নীতি অনুসরণ করিয়া চলে তাহা তো বরবাদ হইয়া যাইবে আর যে আমল তাহারা করে তাহা পুরাপুরি বাতিল ইহার পর মুসা বলিল আমি কি আল্লাহকে বাদ দিয়া তোমাদের জন্য আরেকজন মাবুদ তালাশ করিব অথচ তিনিই আল্লাহ যিনি তোমাদিগকে দুনিয়ার জাতিগুলির উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন কুম আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আমরা ফিরাউনের লোকজন হইতে তোমাদিগকে মুক্তি দিয়েছিলাম তাহাদের অবস্থা এই ছিল যে তাহারা তোমাদিগকে কঠিন আজাবে নিক্ষিপ্ত করিয়া রাখিত তোমাদের পুত্র সন্তান হত্যা করিত এবং তোমাদের মহিলাদিগকে জীবিত থাকিতে দিত আর ইহাতে তোমাদের রবের নিকট তোমাদের বড় পরীক্ষা নিহিত ছিল আমরা মূষাকে ত্রিশ রাত্র ও দিনের জন্য ডাকিলাম পরে আরো দশ দিন বাড়াইয়া দিলাম এইভাবে তাহার রবের নির্ধারিত মেয়াদ ৪০ দিন পূর্ণ হইয়া গেল রওনা হওয়ার সময় সে তাহার ভাই হারুনকে বলিল আমার অনুপস্থিতির সময় তুমি আমার লোকজনের উপর আমার প্রতিনিধিত্ব করিবে ভালোভাবে কাজ করিবে এবং বিপর্যয় সৃষ্টিকারী লোকদের রীতিনীতি অনুসারে কাজ করিবে না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 সে যখন আমার নির্দিষ্ট সময়ে আসিয়া পৌঁছিল এবং তাহার রব তাহার সহিত কথা বলিলেন তখন সে নিবেদন করিল হে আল্লাহ আমাকে অনুমতি দাও আমি তোমাকে দেখিব তিনি বলিলেন তুমি আমাকে দেখিতে পারো না তবে হ্যাঁ সামনের এই পাহাড়টির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ কর যদি উহা নিজ স্থানে স্থির দাঁড়াইয়া থাকিতে পারে তাহা হইলে অবশ্যই তুমি আমাকে দেখিতে পাইবে এইভাবে তাহার রব পাহাড়ের উপর আলোক সম্পাদ করিলেন এবং আল্লাহ আমি তোমার দরবারে তা করিতেছি আর সর্বপ্রথম আমি ইমান আনিতেছি তিনি বলেন হে মুসা আমি সব লোকদের মধ্য হইতে তোমাকে বাছাই করিয়া লইয়াছি আমার নগদ প্রদানের জন্য এবং আমার সহিত কথা বলিবার জন্য অতএব আমি তোমাকে যাহা কিছু দেই তাহা গ্রহণ কর এবং শকর আদায় কর وكتبنا له في الالواح من كل شيء معره وتفصيلا لكل شيء فاخذها بقوه وامر قومك ياخذوا باحسنها ساريكم دار الفاسقين قطুর আমরা মুসা কে জীবনের সকল বিভাগ সম্পর্কে উপদেশ ও সর্ববিষয়ে সুস্পষ্ট হেদায়েত তক্তির উপর লিখিয়া দিলাম এবং তাকে বলিলাম हेदायत समूह के मजबूत हाथे शक्त कर तुम्हार लोक जन के आदेश करो इ उत्तम तात्पर्य मानिया चलि शीघ्र ही तुम दिग के फाशिक देर घर देख سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بِغَيْرِ الحق وإن يروا كل آية لا يؤمنوا بِهَا وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين আমি সেই লোকদের দৃষ্টি আমার নিদর্শন সমূহ হইতে যাহারা কোন অধিকার বুকে ব্যতীত তাহারা যে নিদর্শনই দেখুক না কেন উহার প্রতি কখনোই না। সঠিক সরল পথ তাহাদের সম্মুখে আসিলেও তাহারা উহা গ্রহণ করিবে না বাঁকা পথ দেখা দিলে উহাকেই বরং পথরূপে গ্রহণ করিয়া চলিবে কেন না তাহারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে এবং ওয়াকে কিছুমাত্র পরোয়া করে নাই বস্তুত আমাদের নিদর্শন সমূহকে যে কে ওই মিথ্যা মনে করিবে এবং পরকালে কাঠগড়ায় দাঁড়ানো অস্বীকার করিবে তাহার সমস্ত আমল বিনষ্ট হইয়া যাইবে লোকেরা যেমন করিবে ফালি পাইবে ইহা ছাড়া আর কি প্রতি ফল পাইতে পারে মিন মূষা চলিয়া যাওয়ার পর তাহার জাতির লোকেরা নিজেদের অলংকারের দ্বারা একটি বাছুরের মূর্তি তৈয়ার করিল উহা হইতে গরুর মতো আওয়াজ বাহির হয়তো। তাহারা কি দেখিতে পাইল না যে উহা না তাহাদের সহিত কথা বলে না কোনো ব্যাপারে তাহাদিগকে পথের সন্ধান দিতে পারে কিন্তু তৎসত্ত্বেও তাহারা উহাকে মাবুদ বানাইয়া লইল মূলত তাহারা ছিল বড়ই জালিম শতঃ পর তাহাদের ধোকার গোলক ধাধা যখন ভাঙিয়ে গেল এবং তাহারা দেখিতে পাইল যে পক্ষে তাহারা পথভ্রষ্ট হইয়া গিয়াছে তখন বলিতে লাগিল আমাদের পরবার যদি আমাদের প্রতি অনুগ্রহ না করেন এবং আমাদিগকে মাফ না করেন তাহা হইলে আমরা ধ্বংস হইয়া যাইব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 ওদিকে মুসা ক্রোধে ও দুঃখে ভারাক্রান্ত হইয়া নিজের লোকজনের নিকট ফিরিয়া আসিয়াই বলিল আমার চলিয়া যাওয়ার পর তোমরা খুব নিকৃষ্টভাবে আমার প্রতিনিধিত্ব করিয়াছো। তোমরা কি তোমাদের আল্লাহর ফরমান পাওয়ার অপেক্ষায় এতটুকুও ধৈর্য ধারণ করিতে পারিলে না অতএব সে তক্তিসমূহ ফেলিয়া দিয়া ও নিজের ভাইয়ের মাথার চুল ধরিয়া তাহাকে নিজের দিকে টানিলো। হারুন বলিল হে আমার সহোদর ভাই এই লোকগুলি আমাকে পরাভূত করিয়া লইয়াছিল এবং আমাকে মারিয়া ফেলিতে উদ্যত হইয়াছিল অতএব তুমি শত্রুদিগকে আমার উপর হাস্যরাস করিবার সুযোগ দিও না এবং এই জালেম লোকদের মধ্যে আমাকে গণ্য করিও না তখন মুসা বলিল হে আল্লাহ আমাকে ও আমার ভাইকে মাফ করো এবং আমাদিগকে তোমার রহমতের মধ্যে দাখিল করো তুমি যে লোকেরা গোবৎস কে বানাই আছে। তাহারা অবশ্যই নিজেদের পর্বারের রশে পড়িবেই আর দুনিয়ার জীবনেও লাঞ্ছিত হইবে মিথ্যা রচনাকারী দিগকে আমরা এইভাবেই শাস্তি দিয়ে থাকি আর যাহারা খারাপ কাজ করিবে উহার পর তবা করিবে ও ইমান আনিবে নিশ্চিত এই তবা ও ইমানের পরে তোমার রব ক্ষমাশীল ও করুণাময় পরে যখন মুসার ক্রোধ ঠান্ডা হইল তখন সেই তক্তি সমূহ উঠাইয়া লইল যাহাতে হেদাযেত ও রহমত লিখিত ছিল সেই লোকদের জন্য যাহারা তাহাদের রবকে ভয় করে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 অতঃপর সে নিজ জাতির লোকদের মধ্যে হইতে সত্তর জন লোক বাছাই করিয়া লইল যেন তাহারা আমাদের নির্ধারিত সময়ে উপস্থিত হয় যখন এই লোকগুলিকে একটি কঠিন ভূকম্পনে পাইয়া বসিল তখন মুসা বলিল হে আমার রব আপনি ইচ্ছা করিলে পূর্বেই ইহাদিগকে ও আমাকে ধ্বংস করিতে পারিতেন আপনি কি সেই অপরাধের দরুন যাহা আমাদের মধ্যে কয়েকজন নির্বোধ লোক করিয়াছে আমাদের সকলকে ধ্বংস করিয়া দিবেন ইহা তো আপনারই পেশ করা একটি পরীক্ষা ছিল যাহা দ্বারা আপনি যাহাকে চাহেন গুমরাহিতে জড়াইয়া ফেলেন और जहाँ के चाहें हेदायत दान कर पृष्ठपोषक तो आपनी अतएवो के माफ करिया दिन अपनी सब चे बी क्षमासी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 অতএব আমাদের জন্য এই দুনিয়ার কল্যাণও লিখিয়া দিন আর পরকালের ইচ্ছা করিয়া রহিয়াছে আর তাহা আমি সেই লোকদের জন্য লিখিয়া দিব যাহারা নফরমানি হইতে দূরে থাকিবে জাকাত দান করিবে এবং আমার আয়াত ও নিদর্শন সমূহের প্রতি ইমান আনিবে نيتبعَ الرسُوللا النَّبِي الأُّ الذي يَجدونَهُ مَكتُوبًا عِندَهُم في التورَاتِ والإنجيل يأمرُوم يأمرُون بمارُوف وَنههُم عن المُنكَو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 যাহারা এই উম্মি নবী রাসুলের পায়রবি অবলম্বন করিবে যাহার উল্লেখ তাহাদের নিকট রক্ষিত তওরাত ও ইঞ্জিলে দেখিতে পাইবে সে তাহাদিগকে নেকাজের আদেশ করে বদকাজ হইতে বিরত রাখে তাহাদের জন্য পাক জিনিস সমূহ হালাল ও নাপাক জিনিসগুলিকে হারাম করে আর তাহাদের উপর হইতে সেই বোঝা সরাইয়া দেয় যাহা তাহাদের উপর চাপানো ছিল এবং সেই বাধা ও বন্ধন খুলিয়া দেয় যাহাতে তাহারা বন্দী হইয়াছিল অতএব যেসব লোক তাহার প্রতি ইমান আনিবে তাহার সাহায্য ও সহযোগিতা করিবে এবং সেই আলোর অনুসরণ করিবে যাহা তাহার সঙ্গে নাজিল করা হইয়াছে তাহারাই কল্যাণ লাভ করিবে ইহ ইউমি তিনো বিল বীল উম মি লিও কলিমে ও আলকুম তহ তদো হে মোহম্মদ বলো হে মানুষ আমি তোমাদের সকলের প্রতি সেই আল্লাহ প্রেরিত নবী যিনি জমিন ও আসমানের বাদশাহীর একচ্ছত্র মালিক তিনি ছাড়া আর কেহ ইলা নাই তিনিই জীবন দান করেন মৃত্যু তিনিই দেন অতএব তোমরা ইমানানো আল্লাহর প্রতি এবং তাহার প্রেরিত উম্মি নবীর প্রতি যে নিজে আল্লাহ এবং তাহার নির্দেশাবলীকে মানিয়া চলে আর পায়রবি করো তাহার আশা করা যায় যে তোমরা সরল সঠিক পথের সন্ধান লাভ করিতে পারিবে মুসার জাতির মধ্যে এমন কিছু লোক ছিল যাহারা সত্য বিধান মোতাবিক হেদায়ত করিত এবং সত্য বিধান অনুসারেই ইনসাফ করিত وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استزقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا আর আমরা এই জাতিকে বারোটি পরিবারে ভাগ করিয়া তাহাদিগকে স্বতন্ত্র দলে পরিণত করিয়া দিয়েছিলাম। মুসার জাতির লোকেরা যখন মুসার নিকট পানি চাহিল তখন আমরা তাহাকে ইশারা করিলাম যে অমুক প্রস্তরময় ভূমির উপর তোমার লাঠি দ্বারা আঘাত কর ফলে অচিরেই সেই প্রস্তরময় ভূমির বুক হইতে বারোটি ঝর্ণাধারা উৎসারিত হইল এবং প্রতিটি দল পানি লওয়ার জন্য জায়গা ঠিক করিয়া লইল আমরা তাহাদের উপর মেঘের ছায়া বিস্তার করিয়া দিলাম এবং তাহাদের জন্য মান্না ও সালওয়া নাজিল করিলাম আর বলিলাম খাও সেই পাক জিনিস সমূহ যাহা আমরা তোমাদিগকে দান করিয়াছি কিন্তু ইহার পর তাহারা যাহা কিছু করিয়াছে উহার কারণ আমার উপর জুলুম করে নাই বরং তাহারা নিজেদের নিজেরা জুলুম করিতেছিল সেই সময়ের কথা স্মরণ কর যখন তাহাদিগকে বলা হইয়াছিল যে এই জনপদে গিয়া বসবাস করিতে থাকো সেখানকার উৎপাদন হইতে নিজেদের ইচ্ছা ও রুচি অনুসারে রুজি হাসিল করো। সেই সঙ্গে হিত্যাতুন হিত্যাতুন বলিতে থাকো এবং নগরের দ্বার পথে শীষ অবনত হইয়া প্রবেশ কর আমরা তোমাদের দোস্ত্রুটি মাফ করিয়া দিব এবং নেক আচরণ সম্পন্ন লোকদিগকে অতিরিক্ত অনুগ্রহদানে দানে ভূষিত করিব কিন্তু তাহাদের মধ্যে যাহারা জালিম ছিল তারা তাহাদিগকে বলা কথাকে কে বদলাইয়া ফেলিল উহার ফল হইল এই যে আমরা তাহাদের জুলুমের প্রতিশোধ হিসাবে তাহাদের উপর আসমান হইতে আজাব পাঠাইয়া দিলাম وَسألْهُم عن القَرَةِ التي كََت حاضِةبَحْرِ إذ عدُونَ فيِي السَّبتِِ إذ تَأتيهم حتَانهُ إذ تَأتيهمم حتَانهُم يَوْمَ سَبتِهم شُروع وَيَوْمَ لَا يَسْتُونَ لا تَأتيهم كَذَكَ نَبلِلهُ بمَا كانَوا يَخسقُون. আর তাহাদের নিকট সেই জনপদের অবস্থাটাও খানিকটা জিজ্ঞাসা করো যাহা সমুদ্রের তীরে অবস্থিত ছিল তাহাদিগকে স্মরণ করাইয়া দাও সেই ঘটনার বিষয় যে সেখানকার লোকেরা শনিবারের দিন আদেশ দিনের বরখেলাপ কাজ করিত ওদিকে মাছের দল শনিবার দিনই উচ্ছলিত হইয়া উপরিভাগে তাহাদের সম্মুখে আসিত শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনই তাহারা আসিত না এই রূপ হইতো এই কারণে যে আমরা তাহাদের নাফরমানির কারণে परीक्षा फिलीते स्मरण कर दाओ जी जखे एक दल अपर दल के बलिया तुम्हरा एम लोकदिग के क्यों नसीहत करो धंस करीबर पेश कर उद्देश्य कर आशाई कर लोकर ताहर नफरमानी होते फिरिया শেষ পর্যন্ত তাহারা যখন সেই হেদায়েত সম্পূর্ণ ভুলিয়া গেল যাহা তাহাদিগকে স্মরণ করাইয়া দেওয়া হইয়াছিল তখন আমরা সেই লোক দিগোকে বাঁচাইয়া লইলাম যাহারা খারাপ কাজ হইতে বিরত থাকিত আর বাকি লোকগুলিকে যাহারা জালিম ছিল তাহাদেরই নাফরমানির কারণে কঠিন আজাব দিয়া পাকড়াও করিলাম অতঃপর যখন তাহারা পূর্ণ ধৃষ্টতা সহকারে নিষিদ্ধ কাজগুলি গুলি করিতে থাকিল তখন আমরা বলিলাম যে লাঞ্ছিত অবমানিত ওই নু কেমন আর স্মরণ কর যখন তোমাদের আল্লাহ ঘোষণা করিয়া দিলেন যে তিনি কিয়ামত পর্যন্ত সবসময় বনি ইসাইলিদের উপর এমন সব লোককে প্রভাবশালী করিতে থাকিবেন যাহারা তাহাদিগকে নিকৃষ্টতম নির্যাতনে পীড়িত করিবে निश्चित ही तुम आल्ला शास्त्रीदानी क्षिप्र हस्त निश्चित ही क्षमा दया अनुग्रह कर दिखो के दुनिया खंड खंड करसंख्य जर मध्य विभक्त करा दिया थी। তাহাদের মধ্যে কিছু লোক সদাচারী ছিল আর কিছু লোক তাহা হইতে ভিন্নতর আর আমরা তাহাদিগকে ভালো ও মন্দ অবস্থায় ফেলিয়া পরীক্ষা করিতে থাকি এ আশায় যে হয়তোবা তাহারা ফিরিয়া আসিবে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 কিন্তু তাহাদের পরে এমন সব অযোগ্য লোক তাহাদের স্থলাভিষিক্ত হয় যাহারা আল্লাহর কিতাবের উত্তরাধিকারী হইয়া এই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থাবলী করায়ত্ত করে আর বলে আশা করা যায় যে আমাদিগকে মাফ করিয়া দেওয়া হইবে সেই বৈষয়িক স্বার্থই আবার যদি তাহাদের সামনে আসিয়া পড়ে তাহা হইলে অমনি চট করিয়া তাহা হস্তগত করে তাহাদের নিকট হইতে কি পূর্বে কিতাবের প্রতিশ্রুতি গ্রহণ করা হয় নাই যে নামে তাহারা কেবল সেই কথাই বলিবে যাহা সত্য আর কিতাবে যাহা কিছু লিখা আছে। তাহা তাহারা নিজেরাই পড়িয়াছে পরকালের বাসস্থান তো আল্লাভীরকদের জন্যই উত্তম হইবে এতটুকু কথাও কি তোমরা বুঝিতে পারো না والذين يمسكون بالكتاب واقاموا الصلاه انا لا نضيع اجر المصلحين ج하라 kitab palon koriya chale ar jahara namaz qaim rakhiyeche ei dhoroner nek choritrer lokder karmophal amra nischoy noshto koribo na wa idhana takuna aljabal fawqahum তাহাদের কি সেই সময়ের কথাও কিছুটা স্মরণ আছে যখন আমরা পাহাড়কে টানিয়া কাত করিয়া তাহাদের উপর ছাতার মতো দাঁড় করাইয়া দিলাম তাহারা তখন মনে করিতেছিল যে উহা তাহাদের উপর পড়িয়া যাইবে আর তখন আমরা তাহাদিগকে বলিয়াছিলাম যে তোমাদিগকে আমরা যে কিতাব দান করিতেছি উহাকে দৃঢ়তা সহকারে ধরিয়া রাখো আর যাহা কিছু উহাতে লিখা হইয়াছে তাহা স্মরণ রাখো খুবই আশা করা যায় যে তোমরা ভুল আচরণ হইতে বাঁচিয়া থাকিতে পারি ওম ওর বি এবং হে নবী লোকদের স্মরণ করাইয়া দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনিয়া দমের পৃষ্ঠদের সহাদের বংশধরগণকে বাহির করিলেন এবং স্বয়ং তাহাদিগকেই তাহাদের উপর সাক্ষী বানাইয়া জিজ্ঞাসা করিলেন আমি কি তোমাদের রব নুহি তাহারা বলিল নিশ্চয় আপনি আমাদের রব क्यामतर दिन जान ना बोलो सम्पूर्ण बेखबर छिया जान बलि शुरू ना करो जो সিপো আমাদের বাপদাদারাই আমাদের পূর্বে শুরু করিয়াছিল আমরা তো পরে তাহাদের বংশে জন্মগ্রহণ করিয়াছি এখন কি আপনি ভ্রান্ত ও বাতিলপন্থী লোকদের কৃত অপরাধের দরুন পাকড়াও করিবেন লক্ষ্য কর এইভাবে আমরা নিদর্শন সমূহ সুস্পষ্ট করিয়া থাকি করি এই উদ্দেশ্যে যেন ইহারা ফিরিয়া আসে আর হে মোহাম্মদ ইহাদের সামনে সেই ব্যক্তির অবস্থা বর্ণনা করো। যাহাকে আমরা আমাদের আয়াত সম্পর্কে জ্ঞানদান করিয়াছিলাম কিন্তু সে সেই আয়াতসমূহ পালন করার দায়িত্ব এড়াইয়া গেল শেষ পর্যন্ত শয়তান তাহার পশ্চাতে ধাওয়া করিল ارشه متغشثو الدرمده شامل হইয়া গেল ولا وشنا رفعناه بها ولكننه اخلد الى الارض واتبع هواه فمثله كمثل الكلب ان تحمل عليه الهث او تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا باياتنا فقصص الْقَصَصَ আমরা চাইলে তাহাকে এই আয়াতসমূহের সাহায্যে উন্নত করিতাম কিন্তু সে তো জমিনের দিকে ঝুঁকিয়া পড়িয়া থাকিল এবং শিও নফসের খায় পুরোই নিমগ্ন হইল ফলে তাহার অবস্থা কুকুরের মতো হইয়া গেল তুমি উহার উপর আক্রমণ করিলেও উহা জিহভা ঝুলাইয়া রাখে আর উহাকে ছাড়িয়া দিলেও জিহভা ঝুলাইয়া রাখে আমাদের আয়াতসমূহকে যাহারা মিথ্যা মনে করিয়া অমান্য করে তাহাদের দৃষ্টান্তও ইহাই তুমি এই কাহিনী সমূহ তাহাদিগকে শুনাইতে থাকো সম্ভবত ইহারা কিছু চিন্তা ভাবনা করিবে বড়ই খারাপ দৃষ্টান্ত হইতেছে সেই লোকদের যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে এবং তাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিয়া চলিয়াছে আল্লা যাহাকে হৃদায়ত দান করেন কেবল সেই সত্য পথ লাভ করে আর তিনি যাহাকে তাহার পথ প্রদর্শন হইতে বঞ্চিত করেন সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইয়া থাকে এই কথা একান্তই সত্য যে বহু জিন ও মানুষ এমন আছে যাহাদিগকে আমরা জাহান্নামের জন্যই পয়দা করিয়াছি তাহাদের হৃদয় আছে কিন্তু উহার সাহায্যে তাহারা চিন্তা ভাবনা করে না তাহাদের চক্ষু আছে কিন্তু তাহারা দেখে না তাহাদের শ্রবণ শক্তি রে উহার দ্বারা তাহারা শুনিতে পায় না তাহারা আসলে জন্তু জানোয়ারের মতো। বরং তাহা হইতেও অধিক বিভ্রান্ত ইহারা চরম গাফলতির মধ্যে নিমগ্ন বিহা। তাহার নামকরণে বিপদগামী হয় তাহারা যাহা কিছুই করিতে থাকে উহার বদলা তাহারা অবশ্যই পাইবে আমাদের সৃষ্টির মধ্যে একটি উম্মত এমনও আছে। যাহারা পূর্ণ হক অনুযায়ী হেদায়ত করে এবং হক মোতাবিক ইনসাফও করে আর যে সব লোক আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে তাহাদিগকে আমরা ক্রমশ এমন সব উপায়ে ধ্বংসের দিকে লইয়া যাইব যে তাহারা জানিতে বুঝিতেও পারিবে না আমি তাহাদিগকে অবকাশ ও সুযোগ দিতেছি আমার কৌশলপূর্ণ ব্যবস্থাপনা অটুট ও অকাট্য এই লোকেরা কখনো কি চিন্তা করে নাই তাহাদের সঙ্গীর উপর জিনের কোনো প্রভাব নাই সে তো একজন সংবাদদাতা মাত্র সে সুস্পষ্ট ভাষায় সতর্ক করিয়া দেয় এই লোকেরা কি আসমান ও জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে কখনো চিন্তা করে নাই আর আল্লাহ সৃষ্টি করিয়াছেন এমন কোন জিনিস দুই চোখ খুলিয়া কি দেখিতে পায় নাই তাহারা ইহা চিন্তা করে নাই যে তাহাদের জীবনের মেয়াদ পূর্ণ হওয়ার সময় হয়তো বা নিকটেই আসিয়া পড়িয়াছে নবীর এই সতর্কীকরণের পরে এমন আর কোন কথা হইতে পারে যাহার প্রতি ইহারা ইমান আনিবে के ताहर वंचित कर विद्रोहत्मिक विभ्रांत हार्ला فَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَ يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَلَاكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ ای لکیرا تما کے جگشا کریں اچھا شای قیاما تر شموئی تی ইহার জ্ঞান কেবলমাত্র আমার রবের নিকটই রহিয়াছে উহাকে উহার জন্য নির্দিষ্ট সময়ে তিনিই প্রকাশ করিবেন আসমান ও জমিন তাহা বড় কঠিন দিন হইবে উহা তোমাদের নিকট আকস্মিকভাবে আসিয়া পড়িবে এই লোকেরা সেই সম্পর্কে তোমার নিকট এমনভাবে জিজ্ঞাসাবাদ করে যেন তুমি উহারই সন্ধানে মশগুল হইয়া রহিয়াছ বল ওই সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহরই আছে কিন্তু অধিকাংশ লোকই এই নিগূঢ় সত্যকে জানে না বুঝে না ইনী কৌমি নুন হে নবী ইহাদিগকে বল আমার নিজের জন্য কোন ফায়দা বা লোকসানের ইত্তারি আমার নাই আল্লাই যাহা চাহেন তাহাই হয় অথচ গায়েব সম্পর্কে যদি আমার জ্ঞান থাকিত তাহা হইলে আমি আমার নিজের জন্য অনেক কিছু ফায়দায় হাসিল করিয়া লইতাম এবং কখনো আমার কোনোই ক্ষতি হইতে পারিত না আমি তো তাহাদের জন্য নিচক একজন সাবধানকারী ও সুসংবাদদাতা মাত্র যাহারা আমার কথা মানিয়া লইবে ওলম ন হুম ইন্ চৈতন হল কু নিন কির তিনি আল্লাহ তিনি তোমাদিগকে এক প্রাণ হইতে সৃষ্টি করিয়াছেন এবং উহারি সজাতি হইতে তাহার জুড়ি বানাইয়াছেন যেন উহার নিকট পরম শান্তি ও স্থিতি লাভ করিতে পারে অতঃপর যখন পুরুষটি স্ত্রীকে জাপটাইয়া ধরিল তখন তাহার গর্ভে হালকা ধরনের হামল স্থান লাভ করিল উহা লইয়াই সে চলাফিরা করিত পরে যখন সে ভারী ও অচল হইয়া পড়িল তখন উভয়ই মিলিয়া তাহাদের আল্লাহর নিকট প্রার্থনা করিল तुम्हेंगे तब तुम शकर गुजर हो कल्ला जखा दिग के एक सुस्थ निकुत बाच्चा दान करह ताहर दान और अनुग्रहे अन्न्य के शरीक गण्य करते लागिल बस्तुत अल्लाह बड़ महान और उन्नत इत मुस्लिम की कथा बार्ता हईते आल्ला शरीक जो कि पैदा करना बरता निजेर सृष्ट या যাহারা না তাহাদের কোনো সাহায্য করিতে পারে না তাহাদের নিজেদের সাহায্য করিতে তাহারা সক্ষম স্বামীচু তাহাদিগকে তোমরা যদি হেদায়তের পথে আসিবার জন্য আহ্বান জানাও তবে তাহারা তোমাদের অনুসরণ করিবে না তোমরা তাহাদিগকে ডাকো কিংবা চুপচাপ থাকো উভয় অবস্থায় ফল তোমাদের জন্য সমানই থাকিবে আল্লাহকে বাদ দিয়া তোমরা যাহাদিগকেই ডাকো তাহারা নিচক বান্দাবই তো নহে যেমন তোমরাও বান্দা তাদের কাছে দেখো ইহারা তোমাদের প্রার্থনা জবাব দিক না তাহাদের সম্পর্কে ধারণা যদি হয়। অর্জুন ইম সোনি হা আমি সোনি হম আয়সর বিহা আমি ইহাদের কি পা আছে যাহাতে ভর করিয়া চলিতে পারে ইহাদের কি হাত আছে যাহাদারা দ্বারা তাহারা ধরিতে পারে ইহাদের কি চক্ষু আছে যাহা দ্বারা তাহারা দেখিতে পারে ইহাদের কি কান আছে যাহা দ্বারা তাহারা শুনিতে পারে হে নবী ইহাদের বলো ডাকিয়ালাও তোমাদের বানানো সব শরিকদের অতঃপর তোমরা সকলে মিলিয়া আমার বিরুদ্ধে চেষ্টা যত্ন ও ব্যবস্থা গ্রহণ করো আর আমাকে কখনোই অবকাশ দিও না আমার সাহায্যকারী ও রক্ষাকর্তা হইতেছেন সেই আল্লাহ যিনি এই কিতাব নাজিল করিয়াছেন এবং তিনি নেক চরিত্রের লোক সাহায্য করিয়া থাকেন আল্লাহকে বাদ দিয়া তোমরা যাহাদিগকে ডাকু তাহারা না তোমাদের কোন সাহায্য করিতে পারে আর না তাহারা নিজেদেরই সাহায্য করিতে সমর্থ ও চোলাই বরং তোমরা যদি তাহাদুগোকে সঠিক পথে আসিতে আহ্বান জানাও তবে তাহারা তোমার কথা পর্যন্ত শুনিতে পারে না বাধ্যত তোমরা মনে করো উহারা তোমার দিকে তাকাইয়া আছে কিন্তু মূলত তাহারা কিছুই দেখিতে পায় না হে নবী নম্রতা ও ক্ষমাশীলতার নীতি অবলম্বন কর মারুফ কাজের উপদেশ দান করিতে থাকো मूर्खलोक सहित जड़ाइया शयतान जदि तुमादिग के कखो उ तब आल्लर निकट पाना चाओ ती सब सुनें सब जान প্রকৃতপক্ষে যাহারা মুক্তা কি তাহাদের অবস্থা এই দাঁড়ায় যে শয়তানের প্ররোচনায় কোনো খারাপ ধারণা যদি তাহাদিগকে স্পর্শ করেও তবু তাহারা সঙ্গে সঙ্গে সতর্ক ও সজাগ হইয়া যায় এবং তাহাদের জন্য সঠিকভাবে কল্যাণকর পথ ও পন্থা কি তাহা তাহারা সুস্পষ্ট ভাবে দেখিতে পায় তারপর তাহাদের ভাই বন্ধুরা তো তাহাদিগকে বাঁকা পথে তীব্রভাবে টানিয়া লইয়া যায় এবং তাহাদিগকে বিভ্রান্ত করিবার ব্যাপারে চেষ্টার কোন ত্রুটি রাখে না وَإِذَا لَمْ تَأْتِهِمْ بِآيَةٍ قَالُوا لَوْلَا جِئْتَ بِهَا قُلْ إِنَّمَا أَتَّبِعُ مَا يُوحَى إِلَيَّ مِنْ رَبِّي هَذَا بَصَائِرُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ هَيَ نَبِي তুমি যখন এই লোকদের সামনে কোনো নিদর্শন পেশ না করো আমি তো চলি আমার হেদায়েত ও রহমত সেই লোকদের জন্য যাহারা ইহা মানিয়া লইবে जख कुरान मजिद तुम्हारे सामने पाठ कर मनोजोग सहकारे श्रवण करूपचाप थको सम्भवतः तुम्हारे रहमत नाजिल हईबी हे नबी तुम्हार रब के सकाल और सन्ध्य स्मरण करते थको हृदय बिनयी सहकारे अनुच्च्वन तुम से जहाँ चरम गाफलतर मध्य पड़िया যেসব সব তোমার রবের নিকট সান্নিধ্যের মর্যাদার অধিকারী তাহারা কখনও নিজেদের বড়ত্বের অহমিকাই পড়িয়া তাহার ইবাদত হইতে বিরত থাকে না তাহারা বরং তাহার তসবি করে এবং তাহার সামনে অবনত হইয়া থাকে